ওজুবুল্লাহিনিসমিল্লাহ রহিম আলহামদুলিলাম আলহামদুলিল্লাহ আমরা আমাদের আরেক নতুন পর্ব শুরু করতে যাচ্ছি এবং এই পর্বটি আমাদের সঙ্গে একটি প্রাসঙ্গিক সংযুক্তি হিসেবে আমরা নিয়ে এসেছি ইসলাম এবং দাস প্রথা এই শিরোনামে শুরুতে আমরা জানিয়ে দিতে চাই যে আসলে কোনো বিষয়ে সংশয় নিরসন করা বা বিতর্ক করা এটা আমাদের উদ্দেশ্য নয় বরং বিচারিক দৃষ্টিভঙ্গি না নিয়ে সাধারণ বিচরণকারীর চোখে আমরা আমাদের আলোচনাটিকে শেষ করতে চাই ইসলাম এমন একটি বিষয় যাকে আমরা হীরের সঙ্গে করতে পারি। হীরা ডায়মন্ড এর বিভিন্ন পার্শ্ব দেশ থাকে যখন হীরের টুকটোর উপর আলো পড়ে। তখন চতুর্দিক ঝলমল করে উঠে তার উজ্জ্বল্যে সেই আলোর চতুর্দিকে বিকৃত হয় তখন প্রতিটি পার্শ্ব দেশকে সমাল উজ্জ্বল বলে মনে হয় ইসলাম তেমনই একটি বিষয় কাজেই যেখান থেকে আমরা শুরু করি না কেন যদি আমাদের বিশুদ্ধ সত্যানুসন্ধানী অন্তর থাকে তাহলে অবশ্যই আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ আল্লাহাম যখন তাদেরকে বলা হয় যে অন্যান্য লোকেরা যেভাবে ইমান এনেছে তোমরা ঠিক সেভাবে ইমান আনো তখন তারা বলে যে আমরা কি সেই পোকাদের মতো ইমান আনবো আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন আল্লাহ হুম তারাই হচ্ছে না কারা তারা হচ্ছেন সাহাবা রহম সাহাবা রানহম এবং আমাদের ইসলাম এখানে একটি মৌলিক পার্থক্য হচ্ছে যে তারা বুঝে শুনে ইসলামে এসেছেন ইসলাম পূর্ব জাহিলিয়াতের যুগ দেখে এসেছেন যেটা অধিকাংশ মানুষ করে থাকে নিছক পাপ ধর্ম বা কালচারের অনুসরণ করে একটি নির্দিষ্ট ধর্মকে পালন করে তাদের ইসলাম সেরকম ছিল না পালের ভেড়ার মতো একটি ভেড়াকে সমস্ত পিছনের ভেড়াগুলো অন্ধ অনুকরণ করে স্বামীর দিকে এগিয়ে যায় এভাবে তার ইসলামে আসেননি তাদের ক্ষেত্রে তার ইসলামে এসেছেন সদর দরজাতিয়া অর্থাৎ মানুষের জীবনে যে বড়ো প্রশ্নগুলো মানুষের মনে সৃষ্টিগত বৈশিষ্ট্যের কারণে জেগে ওঠে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে উত্তর পেয়ে সন্তুষ্ট হয়ে তার ইসলামে এসেছেন से प्रश्नगुल प्रश्नगुलज भावते रकम जो के लिए कथा जाब एव अवश्य के हमार रब ये जीवन उद्देश्य क्यों इत्यादि एवं जो तब परिचय पे जो ताओहिद तर अंतरे गेथे गे स्वाभाविक गे भाई बाकी अन्य जावत्य संशय आदि स्वयंक्रिय भावे दूर हो गए ठीक ये हिरेट टुकड़ो एर पर एक टुकड़ो रोध पड़ल কিন্তু চতুর্দিক আলোতে ঝলমল করে ওঠে যখন সেখানে ইমান প্রবেশ করে তাও প্রবেশ করে তখন সেখানে কুফুর এবং সিরকের যে তুলোমাত বন্ধকার থাকে সেটা দূর হয়ে যায় আমরা আল্লা সুমদার কাছে দোয়া করি তিনিও যেন আমাদের অন্তরকে ঠিক তেমনিভাবে ইমান দ্বারা আলোকিত করে দেন ভূমিকা শেষ করার পর আমাদের আলোচ্য বিষয় ইসলাম এবং দাস প্রথা সেখানে আমরা প্রবেশ করতে যাচ্ছি শুরুতেই চলুন একটি দৃশ্য আমরা দেখি নিই সিরাত থেকে প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজন আবিসিনিয়র কৃতদাস বিলাল রতলানহু ইসলাম গ্রহণের কারণে যে সমস্ত ব্যক্তিরা নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছেন তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন বিলাল রতু বিলাল রহিতুল্লানহু তিনি একজন অসহায় দরিদ্র কৃতদাস ছিলেন একজন গোলাম ছিলেন ফলে তার অবস্থা ছিল খুব স্বাভাবিকভাবে খুবই সচনীয়। এবং যে মনিমের অধীনে তিনি ছিলেন তার নাম হচ্ছে উমাইয়া ইবনে খালাফ কাফির দেড় কুখ্যাত নেতৃত্ব ব্যক্তিদের মধ্যে একজন তাকে প্রতিদিন নির্মম ভাবে অত্যাচার নির্যাতনের সম্মুখীন করা হত এবং ইসলাম ত্যাগ করার জন্য জোরদি করা হত একদিন আবু বকরি তুলান যে স্থানে বিলাল রায় অত্যাচার করা হতো সেই স্থান অতিক্রম করে যাচ্ছিলেন এবং সেই নির্মম নির্যাতনের দৃশ্য দেখে তিনি উমাইয়াকে প্রশ্ন করলেন যে এই মানুষটাকে এত নির্দয় ভাবে তুমি কেন কষ্ট দিচ্ছ তাকে বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু উমাই আবনে খালাফ সে উল্টো আরও ক্ষিপ্ত হয়ে আবু বকর রায় তোলান্নকেই দোষারোপ করতে শুরু করল এবং বললো আন্তা আফসাদাথ তুমি তো তাকে নষ্ট করে দিয়েছ কাজেই তোমার যদি এত দরদ থাকে তাহলে তাকে কিনে মুক্ত করে দিচ্ছ না কেন আবু বকর তিনি বললেন ঠিক আছে আমি রাজি তাকে আমার কাছে বিক্রি করে দাও উমাইব নে খালাফ সে একজন মক্কার বিশিষ্ট ব্যবসায়ী এবং যে ব্যক্তি বিলালকে কিনতে যাচ্ছেন আউু বকরাইতে তিনিও তিনি মক্কার বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে একজন ওমাইয়ার চোখে বিলালের কোনো মূল্য ছিল না কিন্তু যখন আউ বকর তাকে কিনতে চাইলেন আগ্রহ প্রকাশ করলেন তখন সে একজন পাকা ব্যবসায়ীর মতো এর মাঝখান থেকে ফায়দা উঠিয়ে নিতে চাইল এবং একটি বর্ণনা এসেছে যে সে একটি উচ্চ মূল্য হাঁকিয়ে নিল বললেন আমি রাজি বেঁচাকেনা হয়ে গেল এবং এরপর উমায় এবনে খালাব সে বিদ্রুপে সুরে বললো যে তুমি যদি এর থেকে অনেক কম দাম চাইতে অর্ধেক দামও যদি তুমি চাইতে আমি তাকে বিক্রি করে দিতাম অপর দেখে তিনি বকরিত দিয়ে বললেন तुम्हेंकियार कमे बी करते राजी ना हे तुम दाबी पुरटाई परोध करवश्य खरीद कर नितम दू जन पक्का व्यवसायी उमाय एबने खलाफ एबूब सिद्दिक मजखने विलाल रदित लानु क्योंकि चोखे विलाल मूल्य दूरकम उमाय इबने खलाफ तार चोखे विलाले को मूल्य नहीं अपर देखे अब बकुर सिद्दिक रदित लानु चोखे विलाल एक सम्मानित व्यक्ति कारणे एक शो आउकियामाण स्वर्ण से दावी हतो तर अबू बकर पुरोटाई परशोध कर मुक्त कर दी घटना शिक्षा हिस्लम शुरू थे दास कीत जरा छाके सम्मान देवे तर इसलमे सम्मानितमर अलानूनीत आबूबकर सैयद सर्दार और सइयद के सर्दार के आजाद करी बिलाल अर्थात बिलाल के आजाद कर दिए अल्लाह सुबह तला কোরআনে বলেছেন দাশ মুক্তি সম্পর্কে অত বর্ষে প্রবেশ করেনি ওমা আদ্র কামাল আকাবা আপনি কি জানেন সেই সুদৃঢ় ঘাটি কি ফ্কুরাকাবা সেই সুদৃঢ় ঘাটি হচ্ছে দাসকে মুক্ত করে দেওয়া আজাদ করে দেওয়া সুতরাং আও রাজনীতিকরা যে কাজটি করেছেন একজন অসহায় দাসকে কিনে খরিদ করে তাকে মুক্ত করে দিয়েছেন আজাদ করে দিয়েছেন এই কাজটি হচ্ছে একটি প্রবেশ করার মতো। যা সাথে উল্লেখ করেছেন ইসলাম এবং দাস প্রথা সম্পর্কে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করছি এবং এক্ষেত্রে আমরা এবং আলোচনার এই পর্যায়ে এসে আমরা শেখ ডক্টর সালিহ ইবনে হুমাইদ তার একটি উক্তিকে উল্লেখ করতে চাই তিনি বলেছেন বিষয় হচ্ছে যে কোরআন এবং সকব্য সমূহের মধ্যে এমন একটি বক্তব্য খুঁজে পাওয়া যায় না যা কিনা একজন মানুষকে দাস কিংবা দাসী বানানোর কথা বলে কিন্তু কোরআনের আয়াত এবং রসুল্লাহ সাল্লাহ ইসলামের বক্তব্য সমূহতে হাজির সমূহতে শতাধিক বক্তব্যের সমাবেশ রয়েছে যেখানে বলা হয় দাসকে গোলামি থেকে মুক্তি এবং আজাদি দিতে আহ্বান করে এবং উৎসাহিত করে কাজেই আমরা যদি এই বিষয়টি কিভাবে দেখার চেষ্টা করি যে দাস প্রথা কি ইসলামের সেই সমস্ত বিধানের অন্তর্ভুক্ত যা ইসমা এবং কিয়াসের মাধ্যমে রোহিত করা যাবে না ওলামায়কেরম এর উত্তরে বলেছেন যে আমর জাতীয় শব্দের দ্বারা ইসলামের অবশ্য পালনীয় বিধানগুলো সাব্যস্ত হয় কোরআন এবং হাদিসে কোথাও দাস গ্রহণ করার জন্য এই ধরনের নির্দেশ প্রদান করা হয়নি বরং যেগুলো আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে যে দাস আসলে তার সঙ্গে কি ধরনের ব্যবহার এবং কেমন আচরণ করতে হবে যে কারণে ওলোমা একরাম তারা বলেছেন যে ইসলামী সরকার ব্যবস্থা যদি থাকে সেখানে মুসলিমদের যিনি নেতা তিনি খলিফা মুসলিষ্টের সুরার পরামর্শক্রমে চাইলে এই ধরনের বিষয়গুলোকে তিনি রহিত করে দিতে পারেন উদাহরণস্বরূপ ক্রুসের যুদ্ধের ইতিহাস থেকে আমরা দেখতে পাই মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল লম্বা সময় ধরে সেখানে মুসলিমদের নেতা ছিলেন সালাহিনহমাউল্লাহ তিনি বিভিন্ন যুদ্ধে প্রচুর বন্দীদেরকে পেয়েছিলেন কিন্তু সেখানে তিনি তাদেরকে দাস হিসেবে গ্রহণ না করে বিভিন্ন ক্ষেত্রে মুক্তি মুক্তিদান করেছিলেন তিনি সেখানে উদারতার পরিচয় দিয়েছিলেন এবং অনেক ক্ষেত্রে উদারতার পরিমাণে আগের যুদ্ধে যারা বন্দী হয়ে মুক্ত লাভ করেছিল তারা আবার নতুন করে মুসলিমদের বিরুদ্ধে হামলা করার চেষ্টা করত এবং যদি আমরা ইতিহাসের দিকে তাকিয়ে প্রশ্ন করি যে কারা এই বিষয়টি সূত্রপাত করেছিল অর্থাৎ একজন মানুষকে বন্দী করে আরেকজন মানুষের গোলাম বা দাস বানিয়ে দেওয়ার রীতি থেকে শুরু হলো কখনো ইসলামের সূচনা করেনি কাজে ইসলামকে এই বিষয়ের জন্য দোষারোপ করার কিছুই নেই বরং ইসলাম দাসদেরকে সম্মানিত করেছে তাদেরকে মুক্তির নানা রকম দেখতে পাই আল্লাহ কুরআরা আকরাতে বলেছেন যে মুক্তি কৃত দাসের জন্য সম্পদ খরচ করা এটি অন্যতম একটি বড় সৎ কাজ পুণ্যের কাজ আল্লাহ সুমতুল্লাহ বলেছেন যে সৎকর্ম শুধু এটাই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ ফেরানো হবে বরং বড় সৎকাজ হচ্ছে এটা যে ইমান আনবে আল্লাহর কিয়ামত দিবসের উপর ফেরেস্তাদের উপর সমস্ত নবিরাসুল সমস্ত নবিরাসুলগণের উপর এবং সম্পদ ব্যয় করবে তারই মহব্বতে আত্মীয় স্বজন এতিম মিসকিন মুসাফির ভিক্ষুক এবং মুক্তিকামী কৃতদাসের জন্য সুতরাং এই সমস্ত কৃতদাস যারা কিনা ইচ্ছা করে যে তারা মুক্তি লাভ করবে তাদের জন্য সম্পদ ব্যয় করা একটি অত্যন্ত বড় একটি সৎ তারা সম্মানের দিক থেকে বা অবস্থানের দিক থেকে দাস দাসীদের সমান হয়ে যাবে এই ভয় করে দাস দাসীদের জন্য অর্থ সম্পদ খরচ করতে চায় না তারা আসলে আল্লাহ নিয়ামতকে অস্বীকার করে আল্লাহ সুবাহ বলেছেন আল্লা তালা রিজিক বা জীবন উপকরণে তোমাদের একজনকে অন্যজনের টাইতে দায়িত্বে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সুতরাং যাদেরকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস দাসীদেরকে থেকে জীবিকা থেকে এমন কিছু দেয় না যে তারা এই বিষয়ে সমান হয়ে যাবে এই সমস্ত লোকেদেরকে নিন্দা করে আল্লাহ বলে অস্বীকার করে এবং আরো অন্যান্য আমরা দেখতে পাই যেমন জাকাতের যে সমস্ত খাত রয়েছে তার মধ্যে একটি অংশ নির্ধারণ করা হয়েছে যে দাসদেরকে মুক্ত করে দেওয়ার জন্য ওয়াফিও রিকাব দাসদের মুক্তির জন্য একটি অংশ নির্ধারণ করা হয়েছে এবং বিভিন্ন রকমের অনর্থক কসম। বা বিভিন্ন রকমের গুনাহের কাফারা ভুলের কাফারা হিসেবে যে পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন সেটা হচ্ছে দাসকে মুক্ত করে দেওয়া রাকাবা। জাকাতের খাত থেকে অর্থাৎ বায়তুল মাল বা ইসলামের যে রাষ্ট্রীয় খাত সেখান থেকে অর্থ খরচ করা হবে দাসদের উদ্দেশ্যে এই প্রসঙ্গে আমরা একটি চমৎকার ঘটনা ইতিহাস থেকে উল্লেখ করতে পারি ঘটনাটি ঘটেছিল খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমুল্লাহ তার সময়ে হজরত ইয়াহিয়া তিনি বর্ণনা করে বলেছেন যে একবার আমাকে জাকাত ইত্যাদি আদায় করার জন্য খলিফা অমরিবনে আব্দুল্লা আজিজ রাহিমাউল্লাহ আমাকে আফ্রিকা প্রেরণ করলেন সেখানে আমি জাকাত এবং সদাকা সংগ্রহ করে বিতরণ করার জন্য যে যোগ্য লোক কারা হকদার কারা সেগুলো তালাশ করতে শুরু করলাম কিন্তু জাকাত বা সদাকার অর্থ গ্রহণ করার মতো কোনো একজন ব্যক্তিকে আমি খুঁজে পেলাম না কারণ ওমরিবনে আবদুল্লাজিজ রাহিমাউল্লাহ সমস্ত মানুষদেরকেই সুখে স্বাচ্ছন্দে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছিলেন এরপর সেই অর্থ দিয়ে আমি একজন গোলাম কিনলাম দাস কিনলাম এবং কেনার পর তাকে আমি মুক্ত করে দিলাম আজাদ করে দিলাম অর্থাৎ ঘটনাটি আমাদের সামনে উল্লেখ করে যে খরিফা যখন রাষ্ট্রীয় খাতের যে অর্থ বাইতুল মাদের অর্থ জাকাতের খাতে যেগুলো ব্যয় করা হবে সেগুলো দিয়ে একজন ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছেন তিনি কোনো দরিদ্র হকদার ব্যক্তি না পেয়ে এই অর্থ নিয়ে কী করা যায় সেটা ভাবতে শুরু করলেন এবং সেখানে দেখলেন যে একটি অংশ রয়েছে যে দাস দাসমুক্তির জন্য সেটাকে ব্যবহার করা যেতে পারে একজন গোলামকে কিনে তিনি তাকে আজাদ করে দিলেন রাষ্ট্রীয় খাতের অর্থ করা হচ্ছে দাসদেরকে মুক্ত করার জন্য একজন মনিপ তার দাসকে নিঃশর্ত মুক্তি দিয়ে দেবে ইসলাম এই বিষয়টিকে নানাভাবে উৎসাহিত করেছে কিন্তু বিষয় যদি এরকম হয় যে একজন দাসে মুক্তি পেতে ইচ্ছুক কিন্তু মনিপ তাকে রেখে দিতে চায় সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রেও সুযোগ রয়েছে লিখিত চুক্তির মাধ্যমে মুক্তি লাভ করার মোকাতাবার মাধ্যমে মুক্তি লাভ করার তোমাদের অধিকার ভক্তদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের সঙ্গে তোমরা লিখিত চুক্তি সম্পাদন করো যদি তোমরা এই বিষয়টি জানো যে তাদের মধ্যে কল্যাণ রয়েছে এবং আল্লাহ সাল্লা তোমাদেরকে যে অর্থ করে দিয়েছেন তা থেকে তোমরা তাদের জন্য দান করো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে যে গোলাম বা কৃতদাস মনিবের অধীনে রয়েছে সেই মুক্তির জন্য সেই মনিবের কাছ থেকে অর্থ পাচ্ছে অর্থাৎ মুকাদা বা চুক্তি সম্পাদিত হওয়ার পর মনিবকেই তার দাসের জন্য তার খেদমতের বিনিময়ে বাধ্যতামূলকভাবে কিছু পারিশ্রমিকের ব্যবস্থা করে দিতে হবে যাতে সে ওই চুক্তির অর্থ সংগ্রহ করতে পারে আর যদি পরিস্থিতি এমন হয় যে মনিপ এতে নয় তাহলে অন্তত পক্ষে সেই গোলাম বা কৃত দাসকে এতটুকু সময় এবং সুযোগ অবশ্যই দিতে হবে যাতে করে সে অন্যত্র কোথাও কাজ করে সেই নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে পারে এবং সেই অর্থের মাধ্যমে সে স্বাধীনতা লাভ করতে পারে মুক্তি লাভ করতে পারে দাসদের মুক্তির এই হচ্ছে দুইটি পদ্ধতি এক নম্বর ছিল নিঃসর্ত মুক্তি লাভ করা এবং দুই নম্বর হচ্ছে চুক্তির মাধ্যমে নির্দিষ্ট অর্থ মনিপকে প্রদান করে একজন দাসের মুক্তি বা স্বাধীনতা লাভ করা বিপরীতে যদি আমরা পশ্চিমা সভ্যতার নিকট অতীতের দিকে আমরা দেখি যেমন সাউথ কেরোলাইনা সতেরোশো সালের আইনে উল্লেখ করা হয়েছে নো স্লেব শ্যাল বি অ্যালাউড টু ওয়ার্ক ফর পে যে কোনো দাসকে মজুরি প্রদান করা যাবে না এবং এর জন্য কোনো ধরনের কাজ করতে দেওয়া যাবে না যেগুলো বিস্তারিত আমরা আগের পর্বে উল্লেখ করেছি আবুজার র্যতুল্লাহ্ন তিনি রাসুল্লাহ সাল্লাহসাল্সাল্লামকে প্রশ্ন করেছিলেন কোন ধরনের গোলাম আজাদ করে দেওয়া উত্তম রাসুল উল্লা সাল্লাহিসাম বলেছেন সেই গোলাম আজাদ করা উত্তম যে মুবের কাছে যত বেশি প্রিয় এবং যত বেশি মূল্যবান একদিকে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন পথে দাসদেরকে মুক্তি ব্যবস্থা ইসলাম করে দিয়েছে অপর দিকে যুদ্ধের বিষয়টি বাদ দিয়ে স্বাধীন মানুষদেরকে দাস বা গোলাম বানানোর যতগুলো পথ রয়েছে সবগুলো পথকে ইসলাম বন্ধ করে দিয়েছে যেমন বুখারিতে উল্লেখিত হা রসুল্লা সাল্লাইসালাম তিনি বলেছেন আল্লাহতাল্লাহ তিনি বলেন যে কিয়ামতের দিন তিন ব্যক্তির বিরুদ্ধে আমি যাব তার মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে যে যারা কোনো স্বাধীন ব্যক্তিকে ধরে তাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেয় এবং সেই বিক্রির যে অর্থ সেটাকে ভক্ষণ করে সেই ইসলাম পূর্ব সময়ে যদি আমরা দেখি যে কীভাবে মানুষদেরকে গোলাম বানানো হতো দাস বানানো হতো এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে যে আসলে কোনো ধরনের নিয়ম বা নীতি রীতির কোনো বালাই ছিল না যারা পরাজিত হবে তাদেরকে হবে এবং কাফেলার উপর হামলা করে ডাকাতি করে কিছু মানুষদেরকে নিছক জোর করে অপহরণ করে ধরে নিয়ে যাওয়া হতো পরবর্তী তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হতো যেমন সিরাদ থেকে আমরা পাই জায়দ বিন হারিসা রদিউ তার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছিল যে তিনি কাফিলার সঙ্গে যাচ্ছিলেন তার মায়ের সঙ্গে সেখানে হামলা করা হলো এবং পরবর্তীতে তাকে মক্কার বাজারে এনে গোলাম হিসেবে বিক্রি করে দেওয়া হলো। সুহাইবার রুমের ঘটনাও প্রায় একই ধরনের সালমান ফার্সি রদিৎ তিনিও একজন স্বাধীন মানুষ ছিলেন কিন্তু প্রতারণার শিকার হয়ে তিনি দাস হিসেবে বিক্রি হয়ে যান এবং হাত বদল হতে হতে শেষ পর্যন্ত তিনি মদিনায় চলে আসেন এই ধরনের স্বাধীন ব্যক্তিদেরকে জোর জবরদস্তির মাধ্যমে ধরে নিয়ে অপহরণ করে বিক্রি করে দিয়ে দাস বানালে কী হুমকি সেটা আমরা হাদিসে দেখলাম যে যখন মানুষের সবচেয়ে বেশি আল্লাহকে প্রয়োজন হবে সেই বিচারের ভয়াবহ ময়দানে আল্লাহ সুতলা ওই ধরনের ব্যক্তিদের থেকে মুখ ফিরিয়ে নেবেন কাজেই ইসলামের অবস্থান হচ্ছে যে যুদ্ধবন্দীদের বিষয়টিকে বাদ দিয়ে অন্যান্য যতগুলো রাস্তা রয়েছে যতগুলো পথ রয়েছে সমস্ত ক্ষেত্রে দাস বানানোর পথগুলোকে ইসলাম বন্ধ করে দিয়েছে এক্ষেত্রে আমরা দেখি পাই যে দাসদাসী প্রথাকে রাতারাতি বা হুট করে যে থেকে সমস্ত দাসদাসী গ্রহণ করেন নিষিদ্ধ এরকম কোনো একটি অবস্থান না নিয়ে বরং স্বাভাবিকভাবে দাস যেন বিলুপ্ত হয়ে যায় সেই দরজাকে ইসলাম খুঁজে দিয়েছে ধারাবাহিক প্রক্রিয়ার পদ্ধতিকে ইসলাম উন্মুক্ত করেছে কেন এই ধরনের পদ্ধতি গ্রহণ করা হয়েছিল এই বিষয়ে মোহাম্মদ কুতুব্রাহিমল্লাহ তার সুবুহা থাউল আল ইসলাম বা যার বাংলা অনুবাদ হয়েছে ভ্রান্তির ব্যারাজ আলী ইসলাম সেখানে তিনি বিস্তারিত আলোচনা করেছেন চমৎকার আলোচনা করেছেন এবং সেখান থেকে আমরা এক সার অংশটি উল্লেখ করতে যাই। তিনি লিখেছেন সেখানে যে যখন কোন একটি বিষয় সমাজে রীতি বা প্রথা হিসেবে গড়ে ওঠে সেই প্রথা বা রীতির শেকোর উপরে ফেলা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি কারণ মানুষ সেগুলোকে মেনে নিতে চায় না বুঝতে চায় না এর জন্য মন মানসিকতা তৈরি করতে হয় তিনি উদাহরণ দিয়েছেন মদ নিষিদ্ধ হওয়ার ব্যাপারে ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে प्रथम महिन हार पर प्राय चौद बचर पर चार्ट धारावाहिक पद्धति अनुसरण करषिद्ध कर मदकाशक्ति मद पाना एक व्यक्तिगत गुणाहर विषय अपरदी के दास प्रथा इट शुदुम्र व्यक्तिगत पर्या सीम छा ना सामाजिक क्षेत्र छो अर्थनैतिक क्षेत्र छोटी से दिखकर मानस्य नहीं आसा मन मानसिकतार विषय যখন কোনো মানুষের স্বাধীন মন মানসিকতা না থাকে তখন মানুষ অপরের উপর নির্ভরশীল হয়ে পরজীবীর মতো বেঁচে থাকে কাজে ইসলাম দাসদেরকে মুক্ত করার আগে তাদের মন এবং মগজকে তাদের চিন্তা এবং চেতনাকে সবার প্রথমেই মুক্ত করেছে স্বাধীন করেছে ফলে তারা স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন দেখতে শিখেছে এবং যখন মানসিকভাবে তারা এই স্বাধীনতা অর্জন করেছে পরবর্তীতে তারা বাহ্যিক স্বাধীনতা লাভ করেছে অধিকার সাম্য এবং মর্যাদা এর বাস্তব চেহারা বা রূপ কেমন ছিল এটা অনেক সময় তাত্ত্বিক বর্ণনা শুনে বুঝে নেওয়া খুব কঠিন হয়ে যায় কিন্তু যদি আমরা সাহবর আলিজাল আহমের জীবনের দিকে তাকাই যে যারা একসময় দাসত্বের সেকলে বন্দী ছিলেন পরবর্তীতে তারা সেখান থেকে মুক্ত লাভ করেছে স্বাধীন জীবন অর্জন করেছেন তাদের জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে সবচেয়ে সুন্দর চিত্র বা সঠিক চিত্র আমাদের সামনে ফুটে ওঠে যেমন আমরা বলতে পারি সালেম মাওলা আবি হুজাইফা রদিয়ত লু তার জীবনের ঘটনা বলির দিকে আমরা দেখতে চাই সালেম তিনি শুরুর দিকে একজন গোলাম ছিলেন এবং তার মনিপ ছিলেন আবি হুজাইফা আবি হুজাইফা তিনি মক্কার কুখ্যাত কাফের উতবা ইবনে রবি তার সন্তান পিতা কুখ্যাত কাফের হলেও আবি হুজাইফা তিনি ইসলাম গ্রহণ করেছেন মক্কার শুরুর দিকে এবং একই সঙ্গে তার যিনি গোলাম ছিলেন সালেম তিনিও ইসলাম কবুল করেছিলেন পরবর্তীতে সালেমকে তিনি আজাদ করে দেন এবং সে কারণে সালেমের নাম হয়ে যায় সালেম মাওলা আবি হুজাইফা বা আবি হুজাইফার আজাদকৃত দাস সালেম একজন ছিলেন মনি আর একজন হচ্ছেন গোলাম বা কৃত কিন্তু তাদের মধ্যে যে আন্তরিক ঋদ্ধতাপূর্ণ ভালোবাসার সম্পর্ক ছিল সেটা বিভিন্ন ঘটনায় ফুটে উঠেছে তারা ইসলাম গ্রহণ করেছেন একসঙ্গে মক্কার প্রথম দিকে ইসলাম গ্রহণের কারণে তারা একইভাবে দুই জনই নির্যাতনের শিকার হয়েছেন একই সঙ্গে তারা হিজরত করেছেন এবং তাদের সাহাযাত হয়েছিল একই যুদ্ধে সালেম এক সময় কৃতদাস ছিলেন এই বিষয়টি তার যোগ্যতাকে খাটো করে দেয়নি বরং বিভিন্ন ক্ষেত্রে তিনি বাকিদের থেকে অগ্রগ্রামী ছিলেন আবদুল্লাবর রাজিলহুমা তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাহু সাল্লাম মদিনায় হিজরতের পূর্বে যারা মদিনায় হিজরত করে চলে এসেছিলেন তাদের সলাতে যিনি ইমামতি করতেন তিনি হচ্ছেন সালেম মসজিদে কুবায় সালেম ওই সমস্ত ব্যক্তিদের নামাজ ইমামতি করতেন যারা সুল্লুস্লাসাল্লাম হিজরত করে মতিনায় চলে আসার আগেই চলে এসেছিলেন মানুষ যখন লম্বা সময় দাসত্বের সেকলে বন্দি থাকে তখন তাদের মন মানসিকতাও দাসত্ব সুলভ হয়ে যায় তারা স্বাধীনভাবে কোনো বিষয়ে চিন্তা করা মতামত প্রকাশ করা এই যোগ্যতাগুলো হারিয়ে ফেলে কিন্তু ইসলাম তাদেরকে সেই শিক্ষাও দান করেছিল মক্কাবিজের পর একটি অভিযানে খালিদ বিন ওয়ালিদ রাজি লহু তিনি কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে সালেম তিনি জোর গলায় তার কাজের প্রতিবাদ করতে শুরু করেন এবং তাকে বিভিন্ন ধরনের ন্যাসিয়াত প্রদান করতে শুরু করেন এবং সালেমের অবস্থান বিপরীতে কুরাইশদের সম্ভ্রান্ত বংশের একজন ব্যক্তি যিনি মুসলিমদের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এই দুইজন ব্যক্তিকে শুধুমাত্র যদি ইসলামের বিষয়টিকে বাদ দিয়ে মাত্র দশ পনেরো বছর আগের অবস্থানে রেখে পাশাপাশি দেখা হতো কখনো এই চিত্র চিন্তাও করা যেত না যে একজন গোলাম তিনি কিনা কুরেশদের সম্ভ্রান্ত বংশের একজন ব্যক্তি একজন সেনাপতি তার কাজের ভুল ধরছেন তাকে সমালোচনা করছেন এবং করা ভাষায় সেটা করছেন সালেম এই আত্মসম্মান আত্মমর্যাদা লাভ করেছেন ইসলামের মাধ্যমে তিনি কিছুদিন আগেও ছিলেন একজন গোলাম তিনি এখন এই মানসিক স্বাধীনতা লাভ করেছেন যে সরাসরি তার সেনাপতির ভুল তিনি ধরেছেন তার সামনে সমালোচনা করছেন সেক্ষেত্রে তাকে জরুরি এবং দাস সহিজিস থেকে আমরা দেখতে পাই যে একজন দাসের দিনই মর্যাদা বা ধর্মীয় মর্যাদা কখনই একজন স্বাধীন মানুষের স্বাধীন মুসলিমের থেকে কম নয় বরং কিছু ক্ষেত্রে বেশি কারণ যদি সে দাস তার মনিবের প্রতি সৎ থাকে বিশ্বস্ত থাকে এবং একই সঙ্গে আলস মহানতা যথাযথভাবে করে যায় তাহলে সে এই কাজের জন্য সে ডাবল সোয়াব বা দ্বিগুণ সোয়াব লাভ করবে একদিকে আলস্যতা করে যাওয়া আরেকদিকে হচ্ছে তার মনিবের প্রতি সৎ এবং বিশ্বস্ত থাকা ইসলাম কিভাবে দাসদেরকে সম্মানিত করেছে তার আরেকটি চিত্র ফুটে ওঠে বিশিষ্ট তাবি আতায় আবি রবা তার ঘটনার মাধ্যমে শৈশবে আতা একজন হাফশি গোলাম ছিলেন এবং একজন মহিলার অধীনে তিনি ছিলেন কিন্তু জীবনের একটি পর্যায়ে ইসলামের মাধ্যমে তিনি খলিফার থেকেও অধিক সম্মান লাভ করেছেন কীভাবে সেই চিত্র খুব চমৎকারভাবে তুলে ধরেছেন ড আব্দুর রহমান রাফাত পাশা তার সুয়ারুম মিন হায়াত ইত্তাবি এই গ্রন্থে সময়টা ছিল হাজের মৌসুম লোকেরা তাওয়াফ করছে এবং খলিফা এসেছেন তার দুইজন পুত্রকে বালক বয়সী দুই পুত্রকে সাথে নিয়ে তিনি এসে দেখলেন যে লোকেরা একজন ব্যক্তিকে চতুর্দিক থেকে ঘিরে বসে আছেন কখন তার সালাদ শেষ হবে সেই অপেক্ষায় এবং তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হচ্ছে তিনি সেগুলোর জবাব দিচ্ছেন দিক থেকে মানুষ তার অপেক্ষায় ছিল খলিফার যারা কর্মচারী ছিল খলিফার যারা কর্মচারী ছিল তারা চাইল যে খলিফাকে জায়গা করে দিবে সামনের দিকে তিনি এগিয়ে যাবেন কিন্তু খলিফা তাদেরকে বিরত করলেন এবং নিজে আম মানুষের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে তার দুইজন বালক সন্তানকে নিয়ে পেছনের দিকে বসে গেলেন দুই সন্তান তার ভাবতে শুরু করলেন যে কে এই ব্যক্তি যার জন্য স্বয়ং আমিরুল মিন আমজনতার সঙ্গে বসে অপেক্ষা করছেন তখন তার সালাজ শেষ হলো তিনি লোকেদের দিকে ঘুরে বসলেন এবং এক এক করে লোকেদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে লাগলেন খেদের অবাক হয়ে পিতার কাছে খলিফার কাছে ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে খলিফা সুলেমান ইবনে আব্দুল মালিক তিনি বললেন যে হে আমার সন্তান এই যে মানুষটিকে তুমি দেখেছো এবং যার সামনে আমার এই তুচ্ছতা তুমি প্রত্যক্ষ করলে তিনি হচ্ছেন মাস্তিদুল হারামের প্রধান মুফতি আতা এরপর তিনি আবেগ জোরানো কণ্ঠে বললেন যে হে আমার ছেলেরা তোমরা ইলম শিক্ষা করো ইলমের কারণেই তুচ্ছ ব্যক্তি মহান হয়ে যায় অখ্যাত ব্যক্তি আরোহণ করে খ্যাতির শীর্ষ চূড়ায় কৃতদাসও হয়ে যায় রাজা বাদশার মতো উচ্চ মর্যাদাবান এই বিষয়গুলো হচ্ছে ইসলামের সম্মানের মাপকাঠি সেখানে কে কৃতদাস ছিল কে গোলাম ছিল এগুলো দেখার কোন মানসিকতা ইসলাম কখনোই উৎসাহিত করে না রসুল্লা সাল্লা ইসলাম তিনি বলেছেন যে এই গোলাম বাকি তোদার ছাড়া তারা হচ্ছে তোমাদের ভাই এবং তোমাদের খাদেম বা তোমাদের সেবক আল্লাহ মহামতাল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন কাজেই তোমাদের যার অধীনে তার ভাই আছে তার তাকে তাই খাওয়ানো উচিত যা সে নিজে খায় তাকে তাই পড়ানো উচিত যা সে নিজে পরিধান করে এবং সামর্থ্যের বাইরে কাজের বোঝা তার উপর চাপিয়ে দিও না আর এই ধরনের কাজের বোঝা যদি তার উপর চাপিয়ে দাও তাহলে সেক্ষেত্রে তুমি নিজেই তাদেরকে সাহায্য করো ইসলামে দাসদাসীদের অধিকার মর্যাদা এবং সাহাবারহুমের করা তাদের প্রতি আচরণ এই চিত্রের বিপরীতে যদি একেবারে যারা স্বাধীন মানুষ আমাদের বাড়ির কর্মচারী তাদের সঙ্গে যে আমরা আচরণ করি যেমন আমাদের কাজের লোক ড্রাইভার মালি দারোয়ান যারা কিনা একেবারে স্বাধীন বেতনভুক্ত কর্মচারী তাদের সঙ্গে আমাদের আচরণ কেমন পোশাক আশাক খাওয়া দাওয়া একই ধরনের একই মানের হয় কখনোই নয় যে কারণে একজন মুসলিম ওরিয়েন্টালিস্ট্রেন যেটা বলেছিলেন condition of the slaves in east meaning islam are better than the servants of europe or sat so, islam e dashdashityer je morjota onnotro jemon europe beton bhukto karmacharider sei morjota nei dashditer prosongo shesh korar por amra shuru korte jacchi dashider somporke alochona e prosonge bastobotar bishoyti mathay rakha bhalo karon bastobota ba bortoman shomoy chhemon ekti shomoy jokhon manush bhalo ए खराब के तरा भलो मन वेभिचार के देखाना रेडियो टीवी, लोके, के टी टीवशन विभिन्न स्थानो के विभिन्न स्थानी बहिर्भूत सम्पर्क केम एक समय जख पतृत्ति के लाइसेंस देवर माध्यम बैधता दाना बर्तमान समय विय मत विषयगलो के खराब हिसेबाना सम्पर्क एक कौतुक रहीबारे व्यक्ति से द्वित वि তখন প্রথম স্ত্রী মামলা করে দিল যে কেন সে আমার অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করল পুলিশ চলে আসলো এবং যখন পুলিশ আসলো তখন এই ব্যক্তি বলল যে না না এই দ্বিতীয় মহিলা সে আমার স্ত্রী নয় সে হচ্ছে আমার গার্লফ্রেন্ড আমার মেয়ে বান্ধবী তখন পুলিশ চলে গেল এটা হচ্ছে বাস্তবতা যে বর্তমান দুনিয়ার বাস্তবতা হচ্ছে এমন যখন বিয়ে কঠিন ব্যভিচার সহজ বিয়েকে কে দাসত্ব আর ব্যভিচারকে তারা বলে থাকে এটা হচ্ছে আমার স্বাধীনতা जख मानुष नष्ट हो जाए तक मानूष भलो के मंद और मंद के भलोले कुरने हिदायत हुदा स्पष्ट हार पर এর প্রদর্শন করে মুখ ফিরিয়ে শয়তান তাদের জন্য তাদের কাজকে সুন্দর করে দেখায় সুশোভিত করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা প্রদান করে অতীতের বিভিন্ন জাতি যেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে আল্লা সুবাহার শাস্তির মাধ্যমে আদ জাতি সাম জাতি কিংবা যখন আহ সাবরানি বিলকিজ সে সূর্যের পূজা করছিল সেখানে আলসুব তাল্লা এই চিত্রটি উপস্থাপন করেছেন এবং সেখানে আল্লাহ বলে কিছু মানুষ যারা কিনা নারী এবং পুরুষের মধ্যে যে বৈধ সম্পর্ক যে সম্পর্ককে আল্লাহ তাল্লাহ পবিত্র এবং বৈধ বলে ঘোষণা করেছেন সেগুলোকে খারাপ হিসেবে দেখে যেমন একজন পুরুষের একাধিক নারীকে বিয়ে করা किबाबा मालिकाना भुक्त दास क्षेत्र में जो इसलमी नियमकानुनगुलू रही है एगुलो सम्पर् नाना रकम अपबाद देवर चेषा कर नोंगरा भाषा व्यवहार कर एमकी सेगल के रेपर सुलना करें कंतु वास्तवता हे इसलाम दासी संगे सम्पर्क स्थापन क्षेत्र में जिस आईनकानुन मे चलते हैं और विपरीते जे सकल अधिकार से समस्त नारी प्रदान है शुद्ध से ही एक दिखले ही तरह असारता प्रमाण हो जाए এবং ইসলাম যে সত্য আবারও ফুটে উঠে কিভাবে দেখেনি। অন্যান্য সভ্যতায় দাসীদেরকে যে কেউ যথেচ্ছ ব্যবহার করতে পারতো এমনকি প্রতিটা বৃত্তিতে তাদেরকে বাধ্য করা যেত সেখানে আলসুবাহ এই জঘন্য কাজ করতে কঠোরভাবে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচার বাধ্য করো না দাসত্বের অধীনে থাকা নারীদেরকে মুক্ত করে সরাসরি বিয়ে করে নেওয়া স্ত্রী হিসেবে গ্রহণ করা এটা দ্বিগুণ সাব প্রদান করে রসুল্ল সাল্লা উল্লাহ সাল্লাম তিনি বলেছেন যার একটি কৃতদাসী রয়েছে এবং সেই তাকে শিক্ষা দীক্ষা প্রদান করে তার সাথে সদয় ভালো ব্যবহার করে এবং এরপর তাকে মুক্ত করে বিয়ে করে নেয় সে দ্বিগুণ স্বয়াব লাভ করবে বুখার ইতিহাদৃষ্টি এসেছে আল্লাহ সু এই নারী দাসীদেরকে বিয়ে করা সম্পর্কে আলোচনা করে বলেছেন এবং তোমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তি যারা স্বাধীন মুসলিম নারীদেরকে বিয়ে করার সামর্থ্য রাখে না তারা জন্য তোমাদের মধ্যে অধিকারভুক্ত মুসলিম কৃতদাসীদেরকে বিয়ে করে সুতরাং এতটুকু পর্যন্ত হচ্ছে প্রথম পর্যায়ে যেখানে একজন নারী আর দাসত্বের মধ্যে নেই কারণ সে মুক্ত হয়ে যাচ্ছে এবং স্ত্রীর মর্যাদা লাভ করছে এরপর আমরা যাচ্ছি দ্বিতীয় অংশে যখন কিনা একজন দাসী সে অধিকারপ্রাপ্ত মালিকানাভুক্ত দাসী বা কোরআনের ভাষায় আহ ওমা মালাকাত এই মানুকুম এই পর্যায়ে থাকে সেই সম্পর্কে আল্লাহ সুতল বলেছেন কদা আফলাহল মিনোন নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়ে গেছে সূরা মুমিনুনের শুরুর দিকের আয়াতগুলো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বিভিন্ন সফলতার যে গুণ বা বৈশিষ্ট্য তা কিছু বর্ণনা দিয়ে বলেছেন যারা নিজেদের বিনয় নম্র যারা অনর্থক কথাবার্তা থেকে নিrligপ্ত থাকে যারা যাকাত প্রদান করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলযিনা হাফিজুন যারা নিজেদের হেফাজত করে ইল্লা আলা আযওয়াজihিম আও মা মালিকাত আইমানুহুম ফাইননাহুম গাইরু মালুমিন तब तर क्षेत्र नए जा स्त्री और मालिकानाभुक्त दासी से क्षेत्र में क्योंकि क्यों एन कामना करा सीमा लंघनकारी पर जाना चेषा कर एक मालिकाना भुक्त दासी होते से तत्कालीन जे रकम दास कें बेचाराजार छोन के मूल्य प्रदान कसा होब्ध दासी से क्षेत्र मनीब संगे तरह सम्पर्क कैमन किंबा तरह अधिकार की সেগুলো জানার আমাদের কিছু পটভূমি বা ব্যাকগ্রাউন্ড দেখে নেওয়া প্রয়োজন ইসলাম পূর্ব বিশ্বে জাহিলিয়াতের যুগে সেখানে বিশ্বব্যাপী নারী দাসীদের প্রচলন ছিল হয় তারা ছিলেন বাজার থেকে কিনে নিয়ে ছিলেন নারী এবং ক্ষেত্রে ধরনের নিয়ম নীতির বালাই ছিল না অধিকার দূরে থাকুক নানাভাবে নির্যাতনের হতে হতো युद्ध वास्तवता हाँ युद्ध जो क्यों पर निहत है एक दल मैदान बंदी हार पर तोलाम क्षेत्र में नारी जथे व्यवहार करते भरण पोषण देखाशनार विषय छा परिवार कारण तरह युद्ध पराजित नारी दे पुरुष सदस्य मैदान निहत हो पलायन करदी ফলে এই আশ্রয়হীন অসহায় নারীদেরকে বাধ্য হয়ে নানা ধরনের অপমানজন পেশা যেমন মতো পেশা পর্যন্ত নিতে ছিল সারা বিশ্বের মধ্যে একটি যুদ্ধের সেই অতিরিক্ত বাস্তবতার সঙ্গে বর্তমানের যে তিক্ত বাস্তবতা তারও খুব বেশি একটা পার্থক্য দেখা যায় না প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে লক্ষ লক্ষ পুরুষ মৃত্যুবরণ করে যুদ্ধে মারা যায় এবং নারীরা বিধবা হয়ে আশ্রয়হীন হয়ে অসহায় হয়ে পড়েন বাধ্য হয়ে তাদেরকে কাজে নামতে হয় রোজগারে নামতে হয় একদিকে ঘরের বিষয়গুলোকে দেখাশোনা করা আরেকদিকে বাইরের কাজ করা দ্বিগুণ পরিশ্রম তাদেরকে করতে হয় আধুনিক গণতান্ত্রিক সভ্যতার যারা ধারক এবং বাহক কিংবা প্রচারক সেই আমেরিকান সৈন্যদের দ্বারা বর্তমানে ইরাকে আফগানিস্তানে অসংখ্য মুসলিম পুরুষদের দ্বারা হত্যা করেছে এবং নারীদের সম্মান তার নষ্ট করেছে এবং এই চিত্র শুধুমাত্র বিপক্ষ দলের ক্ষেত্রে নয় বরং एमक निजे बाहन थोड़ा नारी सैन्य रिपोर्ट कर द्वारा रेप्टर एक वास्तवता इलालम से नारी के शोचन अवस्था थे उद्धार कर सम्मान दान अधिकार दान आय रोजगारहीन असह पड़े थारे तरह के एक पवित्र सुंदर पारिवारिक जीवन दान कर बंदी नारी देरके मुस्लिम परिवार अंश कर दे क्षेत्र में एक जो मुस्लिम चाहले दासी हिस्से रेखे अथवा से नारी जदि इसलम ग्रहण करें तो मुक्त कर दिए सरसि स्त्री मर्यादा दान करते देखते पाई खंडक युद्ध पर घटना जो बंद मुस्तालिक तर बिुदे अभिजान परिचालना সেই বন্দী নারীদের মধ্যে মুসলিমরা বিজয় লাভ করলেন এবং তখন বন্দী নারীদের মধ্যে হারেজ ইবনে আবি কন্যা তিনি আনসারী সাহাবি সাবেদ ইবনে কায়েস তার অধীনে পড়লেন জুয়াইরিয়া তিনি সর্দারের মেয়ে ছিলেন কাজেই তিনি আহ সাবেদ ইবনে কায়েস এর থাকা এটা পছন্দ করলেন না ফলে তিনি তার সঙ্গে একটি চুক্তি করলেন যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার মাধ্যমে আমি তোমার কাছ থেকে মুক্তি লাভ করে নেব মুক্তি তিনি লাভ করবেন যেটা হচ্ছে দাশ মুক্তির একটি পর্যায় মাকাতেপ চুক্তির বিনিময়ে মুকাতবা বা চুক্তির বিনিময়ে মুক্তি লাভ করা কিন্তু সমস্যা হচ্ছে যে মুক্তির জন্য যে নির্দিষ্ট পরিমাণ অর্থ তার দেওয়া প্রয়োজন ছিল সেই পরিমাণ অর্থ তার কাছে ছিল না রসদুল্লাহ সাল্লাসাল্লাম তখন তাকে নির্ধারিত অর্থ প্রদান করেন এবং তাকে মুক্ত করে দেন এবং পরবর্তীতে তাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করে নেন এই বিয়ের মাধ্যমে দেখা যাচ্ছে যে মুসলিমরা দেখল যে বনমুস্তালিক এখন আমাদের রসুল্লাহ আত্মীয় এরকম একটি সম্পর্কে পরিণত হয়েছে ফলে তারাও রসুল্লাহ সাল্লা এই কাজকে অনুসরণ করে বন মুস্তালিক গোত্রের প্রায় একশো পরিবারকে তারা মুক্ত করে দেন এবং পরবর্তীতে তারা সবাই ইসলামে দীক্ষিত হয়েছিলেন রসুল্লাহ সাল্লাহামের যারা পবিত্র সহধর্মিনী ছিলেন তাদের মধ্যে দুইজন জুবাইরিয়া কত্রের তারা এসেছিলেন যুদ্ধবন্দী নারীদের মধ্যে মুক্ত করে স্ত্রী হিসেবে সুতরাং এই ক্ষেত্রে উৎস ছিল যুদ্ধবন্দী নারী স্ত্রীর মর্যাদার বাইরে যারা মালিকানাভুক্ত দাসী হিসেবে থেকে যান বা কোরআনের ভাষায় মালাকাতমা নকুম সেভাবে যারা থেকে যান সেই অধিকারভুক্ত দাসীরা অনেক দিক থেকেই একজন স্ত্রীর অনুরূপ মর্যাদা অধিকার সম্মান এগুলো লাভ করেন যেমন সামাজিক গ্রহণযোগ্যতা এবং সম্মানের দিকটি বিয়ের ক্ষেত্রে আমরা জানি যে একজন পুরুষ চাইলেই যে কোনো একজন নারীকে আহ যেরকমটা আমরা বিভিন্ন গল্প উপন্যাসে দেখি আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করে নিল এই ধরনের বালখিল্য সম্পর্কের কোনো সুযোগ ইসলামে নেই বরং বিয়ের ক্ষেত্রে অভিভাবকের সম্মতির প্রয়োজন রয়েছে মহারানা প্রদান করতে হয় সাক্ষীর প্রয়োজন রয়েছে बर देखते युद्ध क्षेत्र तो नई बर एमकिुद्ध शेष हम यार तर जेधरणिक सम्मान से सम्मान अनुसारे সমপর্যায়ের একটি মুসলিম পরিবারে যুক্ত করে দেওয়ার আগ পর্যন্ত কোন যুদ্ধ বন্দিনীর সাথে ভাবে নিষিদ্ধ এবং যদি কেউ এই সীমানাকে লঙ্ঘন করে তাহলে সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হয় এবং উক্ত ব্যক্তির উপরে ভেবিচারের শাস্তি প্রয়োগ করা হয় যুদ্ধবন্ধু নারীরা যখন তারা আহ মুসলিমদের অধীনে চলে আসেন তখন তাদের পূর্বের বিয়ে যা কাফের স্বামীদের অধীনে থাকা অবস্থায় ছিল সেটা বাতিল হয়ে যায় সহি মুসলিম শরীফ এ হাতিজ আবু সঈদ আল খুদ্ করেছেন হুনায়ন যুদ্ধের সময়ের পরের ঘটনা হুনায়ন যুদ্ধের সময় তিনি একটি দল পাঠালেন সেই দলটি শত্রু দলের মুখোমুখি হলেন সেখানে তারা জয়লাভ করলেন এবং তাদের হাতে অনেক বন্দী কয়েদি চলে আসলো। এই বন্দিদের মধ্যে যারা দাসী ছিলেন তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা এই বিষয়টা কিছু সাহাবি তারা না যায় মনে করলেন কারণ সেখানে তাদের মুশ্রিক শামিরা আহ বর্তমান ছিলেন তারা বিবাহিতা মহিলা ছিলেন এরকম একটি অবস্থা আল্লাহ কোরআনের আয়াতিলেন আল্লাহ সেখানে সধভা স্ত্রীলোক সতভা অর্থাৎ যে সমস্ত মহিলারা বিবাহিতা যাদের স্বামী রয়েছে এই ধরনের জন্য যারা যুদ্ধবন্দী হয়ে চলে আসেন তারা যদি বিবাহিত হয়ে থাকেন তাদের পূর্বের স্বামীর ছিল কিন্তু সেই বিয়ে বাতিল হয়ে যাবে এবং তার মুসলিমদের অধীনে চলে আসবে সয়েদ কুজুব রাহিমাউল্লাহ তিনি এই আয়াত সম্পর্কে আলোচনা করে বলেছেন যে এ আয়াত এটা হচ্ছে সেই সমস্ত দাসীদের সঙ্গে সংশ্লিষ্ট যাদেরকে যুদ্ধে বন্দী করে নিয়ে আসা হতো তারা দারুল হার্ব বা কাফেরদের দেশে বিবাহিত অবস্থায় ছিল দার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের কাফের স্বামীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এখন তারা চলে আসছিল দারুল ইসলামে সেখানে তাদের কোনো স্বামী নেই সুতরাং নতুন সম্পর্ক স্থাপন করার জন্য তাদের পবিত্রতা প্রমাণের জন্য একটি মাসিক ঋতুই তাদের জন্য যথেষ্ট হবে যার মাধ্যমে তারা গর্বশূন্য প্রমাণিত হবে এরপর যদি তারা ইসলামে দীক্ষিত হয়ে যায় তাহলে তাদেরকে বিয়ে করা হালাল এবং বৈঠ অথবা তাদের যারা মালিক হবে মনিভ তারাই তাদের সঙ্গে দৈহিকভাবে সম্পর্ক স্থাপন করতে পারবে তারা মুসলিম হোক অথবা সেই নারীরা মুসলিম হোক অথবা নাই হোক কাজেই আমরা দেখতে পাচ্ছি যে আমিরের অধীনে বন্দি নারীদেরকে মুসলিম পরিবারের অংশ করে দেওয়া হয় এর মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা অর্থনৈতিক অধিকার গর্ভের সন্তানের পিতৃ পরিচয় ইত্যাদি বিষয়গুলো ঠিক তেমনি ভাবে মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রেও সেই দাসী হোক খরিদকৃত দাসী অথবা যুদ্ধে প্রাপ্ত মনীপ ছাড়া অন্য কোন পুরুষের জন্য সে বৈধ নয় অন্যথায় এগুলো ব্যভিচার বলে গণ্য করা হবে সুতরাং এর মাধ্যমে ওই নারীর পবিত্রতা রক্ষা করা হয় আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যেভাবে হারাম সেরকম ভাবে দাসীদের ক্ষেত্রেও আপন দুই বোনকে একই মণিবের অধীনে করা এটা নিষিদ্ধ গর্ভে স্বামীর যে সন্তান আসে সেই সন্তান স্বাধীন এবং সেই সন্তান বৈধ সামাজিক স্বীকৃতিপ্রাপ্ত অনুরূপভাবে ভাবে দাসীর গর্ভে যে সন্তান আসে সেই সন্তান জন্ম থেকেই স্বাধীনতা লাভ করে সে আর দাসত্বে থাকে না সে মুক্ত স্বাধীন মানুষ হিসেবে বড় হয় এবং সে ওই মনিবের বৈধ সন্তান হিসেবে পরিচিতি লাভ করে পিতার সম্পদে সে সম্পদের মালিকানাও লাভ করে এবং যখন কোনো একজন দাসী গর্ভধারণ করে তখন সেই অবস্থায় তাকে বিক্রি করা তার মালিকানা বদল করা এগুলো নিষিদ্ধ ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই নারী দাসী যারা তারা পরিবারের স্থায়ী সদস্য হয়ে যান এবং সেই দাসী যখন সন্তান বা সন্তানের মা হয়ে যান তখন তাকে উম্ম ওয়ালাদ বা সন্তানের মা হিসেবে অভিহিত করা হয় मनीबर मृत्यू पर से सम्पूर्ण स्वाधीनता लाभ करो स्पष्ट अर्थात कि भाव एक स्त्री संगे मालिकाना भुक्त दासी जिन तरह समपरिमा मर्यादा अधिकार और यह सदृश्य विषय गोटर पारिवारिक जीवन लाभ यह दृश्यगुलो स्पष्ट पर क्यक्ति विषय के रहीपर संगे तुलना कर विद्वेश निर्लज्ज मिथ्याचारे एक प्रमाण छाड़ नये যুদ্ধবন্দী নারীরা যখন তারা মুসলিম পরিবারের অংশ হয়ে যান তখন তারা খুব কাছ থেকে ইসলাম এবং মুসলিমদের সম্পর্কে জানার সুযোগ লাভ করেন সত্য দিন সম্পর্কে জানার সুযোগ লাভ করেন যেটা তাদের আরেকটি উপকার দাসিদের সম্পর্কে আমরা দেখতে পাই যে রসুল্লাহ সাল্লাহ আসলামের দুইজন দাসিদ ছিলেন তাদের একজন ছিলেন মারিয়া কিপ্তিয়া যাকে মিশরের তৎকালীন শাসনকর্তা মোকাউকিস উপ ঢকুন হিসেবে রসুল উল্লাহলামের কাছে পাঠিয়েছিলেন এবং তার গর্ভ থেকে আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লামের পুত্র সন্তান ইব্রাহিম তিনি জল লাভ করেছিলেন যিনি শৈশবে মৃত্যুবরণ করেন এবং আরেকজন দাসী রাসদুল্লাহলামের তিনি ছিলেন রাইহানা আলহামদুলিল্লাহ আমরা আমাদের আলোচনার একেবারে শেষ দিকে চলে এসেছি শেষ পয়েন্টে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে বিষয়ে আমরা আগে উল্লেখ করেছি যে ইসলাম মানুষকে স্বাধীন মানুষকে দাস দাসী বানানোর সমস্ত রাস্তা বা পদগুলো বন্ধ করে দিয়ে একটি অপশন খোলা রেখেছে এবং সেখানে আসলে বাধ্য করা হয়নি বরং বিভিন্ন রকমের পথ গ্রহণ করার সুযোগ রয়েছে সেই যুদ্ধবন্দি প্রসঙ্গে যে কেন সেখানে সেই সুযোগ রেখে দেওয়া হলো বা এটাকেও কেন নির্মূল করা হলো না যুদ্ধবন্দীদের ক্ষেত্রে দাহিলিয়াতের সময়ে দুইটি অপশন ছিল এক নম্বর অপশন হচ্ছে যেহেতু তারা যুদ্ধে পরাজিত শত্রুদের সদস্য তারা সুতরাং তাদেরকে হত্যা করা হবে অথবা তাদেরকে বন্দি করে দাসত্বে নিয়ে আসা হবে সেখানে ইসলাম আরও তিনটি নতুন অপশন নিয়ে আসলো এবং তিনটি অপশনই হচ্ছে মুক্তি মুক্তি এবং মুক্তি এক নম্বর অপশন নিঃস্বর্ত মুক্তি দুই নম্বর হচ্ছে মুক্তিপণের মাধ্যমে মুক্তি লাভ করা এবং তিন নম্বর হচ্ছে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি লাভ করা কাজেই আরো একবার আমরা বলতে চাই যে অবস্থান থেকে বা যে দৃষ্টিকোণ থেকে আমরা ইসলামের সঙ্গে অন্যান্য আদর্শ বা সভ্যতা বা বিশ্বাসের তুলনামূলক আলোচনা করি না কেন সমস্ত স্থানে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় যে কারণে আমাদের আলোচনা শুরুর দিকে আমরা ইসলামকে হিরে বা ডায়মন্ডের সঙ্গে তুলনা করেছিলাম যে ডায়মন্ডের যেরকম এক একটি পার্শ্ব থাকে এক একটি পাশ থাকে এবং প্রত্যেকটি অংশকে সমানভাবে উজ্জ্বল বলে মনে করা হয় ইসলাম ঠিক তেমনই একটি বিষয় যুদ্ধবন্দীদের ক্ষেত্রে তাদেরকে দাস হিসেবে গ্রহণ করার দাস হিসেবে রেখে দেওয়ার যে সুযোগ ইসলামে রয়েছে তার বেশ কিছু কারণ রয়েছে অনেকগুলো অবস্থান থেকে এর উত্তর দেওয়া যায় তার কিছু আমরা উল্লেখ করার চেষ্টা করছি এক নম্বর হচ্ছে যে আন্তর্জাতিক নিয়ম যুদ্ধের অবস্থা। সেই দিকে দৃষ্টি দেওয়া এই দাসদাসীর প্রথাকে শুধুমাত্র মুসলিমদের পক্ষে এককভাবে পরিবর্তন করে সম্ভব ছিল না সাইদ কুতুব রাহিম আল্লাহ তিনি তার ফিজিল আলীল কোরআ সেখানে এই বিষয়ে আলোচনা করে বলেছেন কারণ বন্দীদেরকে কৃতদাস বানানো ছিল একটি আন্তর্জাতিক নিয়ম একটি আন্তর্জাতিক পদ্ধতি যদি এমন হতো যে একতরফাভাবে মুসলিমরা এটাকে বন্ধ করে দিল তাহলে বাস্তবতা হতো যে শুধুমাত্র মুসলিম বন্দিরাই অপরের কৃতদাসে পরিণত হতো অপর দিকে অমুসলিমরা তারা বন্দী হয়ে আসলে স্বাধীন থেকে যেত ফলে এটা যুদ্ধের ভারসাম্যকে নষ্ট করে দিত এটা হতো একটি আত্মঘাতী সিদ্ধান্ত যা কখনোই সমর্থনযোগ্য নয় দুই নম্বর বিষয় হচ্ছে যে বছরের পর বছর মানুষকে বা যুদ্ধবন্দীদেরকে কারাগারে বন্দি করে রাখা এটা ইসলামী আইন নয় কারাগারে ইসলামে আইন নয় কাদেরই তাদেরকে কারাগারে বন্দী রাখার পরিবর্তে প্রচলিত নিয়ম অনুসারে দাস দাসী হিসেবে বিভিন্ন পরিবারের মধ্যে বন্টন করে দেওয়া হতো তিন নম্বর বিষয় এই দাসত্ব এই দাসত্ব তাদের প্রাপ্য কিভাবে এর জন্য আসলে প্রথমে আমাদের সেই অবস্থানে যাওয়া উচিত সেই বিষয়ে আলোচনা করা উচিত যে যুদ্ধে পরাজয়ের কারণে তাদের দাসত্ব বরণ করতে হলো সেই যুদ্ধরা বৈধ কিনা এটা হচ্ছে বড় প্রশ্ন এটা হচ্ছে তাদের কাজের ফলাফল মনে রাখতে হবে যে এটা কোনো পুরস্কার নয় বরং আল্লাহ সুতলার বিদ্রোহ করার শাস্তি হিসেবে তাদের ভাগ্যে জুটেছে যেমন আমরা দেখতে পাই যে যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা অন্য একটি দেশকে বাধ্য করে তাদের আদর্শে চলে আসতে হয় যুদ্ধের মাধ্যমে অথবা নানা রকম অর্থনৈতিক অবরোধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা বল প্রয়োগ ইত্যাদির মাধ্যমে যেমন বর্তমান পৃথিবীতে আমেরিকাই এই করে আসছে ভিয়েতনাম থেকে শুরু করে বর্তমান ইরাক আফগানিস্তান ইত্যাদি স্থানে বল প্রয়োগ করা যুদ্ধ ঘোষণা করা এটা তাদের কাছে বৈধ ইসলামী আইন শরিয়া এগুলো তাদের কাছে অবৈধ ফলে তাদের বিশ্বাস করা আদর্শ প্রচার প্রতিষ্ঠা করতে গিয়ে তারা বিপরীত কাজগুলোকে বৈধ মনে করে একইভাবে ইসলামিক অবস্থান থেকে ইসলামিক আদর্শ থেকে যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করবে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে আল্লাহ এবং তারা স্থলের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে সেই ক্ষেত্রে যদি কোনো শাস্তি চলে আসে সেটা তাদের কাজের প্রাপ্য কিন্তু যে পরাজয়ের ফলে তাদেরকে অন্যদের অধীনে চলে আসতে হয়েছে সেই দাসত্বের মধ্যেও তারা এত রকমের অধিকার এবং মর্যাদা লাভ করে যেটা আবারও ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তুলনা করা যেতে পারে আহ গত শতাব্দীতে দুইটি বিশ্বযুদ্ধের পর মানবতার যে চরম বিপর্যয় দেখা যায় বিভিন্ন বন্দী শিবির এবং বন্দীদের ক্ষেত্রে নানা রকমের শাস্তি নির্যাতন ইত্যাদি চিত্র ফুটে ওঠার কারণে তারা জেনেভা কনভেনশনের ঘোষণা দেয় এবং তার মাধ্যমে বন্দি যারা নন কম্প্যাটেন্ট বা সিভিলিয়ান তাদেরকে জুলুম নির্যাতন থেকে কমানোর জন্য তারা নানা রকম নিয়মকানুন আইন ইত্যাদি তৈরি করেছে সেখানে ইসলাম এই বিষয়ের শ্রেষ্ঠত্ব বদরের যুদ্ধের পরেই প্রমাণ করেছে রসদুল্লা সাল্লাসাল্লাম আর বন্দিদের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশনা দিয়েছিলেন এবং সাহাবাহকরাম রাজিল উদ্্লাহ আনহোম তারা অপেক্ষাকৃত নিম্নমানের খাবারকে খেয়ে অপেক্ষাকৃত নিম্নমানের খাবার খেয়ে বন্দিদেরকে উন্নতমানের খাবার খাইয়েছেন মদিনায় সেই সময় খেজুরের থেকে রুটি উন্নতমানের খাবার ছিল এবং বদরযুদ্ধের পর তারা নিজেরা খেজুর খেয়ে বন্দিদেরকে রুটি খাইয়েছেন চার নম্বর পয়েন্ট হচ্ছে যে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ এবং যুদ্ধের পরে এই দাসত্ব এটা শুধুমাত্র একটি আদর্শিক ভিন্ন মতের কারণেই এসেছে ভীষণটা বিষয়টা এমন নয় বরং ইসলামের বিরুদ্ধে যে যুদ্ধ যারা পরিচালনা করে তারা সত্যের বিরুদ্ধে মিথ্যার পক্ষে ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে এই কাজগুলো করে সুতরাং সত্য এবং ন্যায়ের বিরুদ্ধে যারা যুদ্ধবন্দী তারা হয় জালিম অথবা জালিমের সহায়তাকারী অথবা জুলুম বাস্তবায়নে কিংবা জুলুমের প্রতি স্বীকৃতি প্রদানের একটি উদাহরণ কাজেই তাদেরকে সেই অবস্থায় ছেড়ে দেওয়া স্বাধীনতা দেওয়া এটা হচ্ছে অন্যান্যদের উপরে সীমালঙ্ঘন বাড়াবাড়ি এবং অহংকারের এক সুযোগ করে দেওয়া যে কারণে শায়েক সাঙ্কিত রহমাউল্লাহ তিনি বলেছেন এই দাসত্বের কারণ হচ্ছে কুফর এবং আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা মুসলিম মুজাহিদ্দিন তাদের জীবন এবং সম্পদ সপিয়ে দিয়ে আল্লাহর আস্তায় সর্বস্ব সর্বশক্তি দিয়ে আল্লাহর কালামকে সমোন্নত করতে যুদ্ধ করেন এরকম একটি অবস্থায় আল্লা সু মহামতলা যখন তাদেরকে বিজয় দান করেন তখন সেই অমুসলিমদেরকে দাসত্বের মাধ্যমে তাদের অধীন করে দেন অর্থাৎ এটা একদিকে মুসলিমদের জন্য আল্লাহর দেওয়া পুরস্কার অপরদিকে আল্লাহ রোহিতের জন্য শাস্তি আল্লাহ সু মহামতলা তাদেরকে দাসত্বের মাধ্যমে মুসলিমদের অধীন করে দেন যদি না মুসলিমদের খলিফা মুসলিমদের শাসক আরও কোনো বড় কল্যাণের দিকে তাকিয়ে তাদেরকে মুক্তিপণের মাধ্যমে অথবা মুক্তিপণ ছাড়াই ছেড়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন সুভান আরব্বিকারব্বিলজাতিয়া মায়সিফুন ও সালামাল মুরসালিন ও আহামদুলিল্লাহ ইউর আ